আউজুবিলামগোষ্ঠীর নিকটে প্রেরণ করেছিলেন যারা বসবাস করত বর্তমান ফিলিস্তিন এবং জর্ডনের মধ্যবর্তী অঞ্চলে লুত্লাম তিনি কোথায় বসবাস করতেন লুতাম তিনি ছিলেন ইব্রাহিম আল্লাহামের ভাতিজা এবং ইব্রাহিম তিনি বসবাস করতেন ইরাকে লুতাহ ইরাকের ব্যাবিলনে বসবাস করতেন সেখান থেকে পরবর্তীতে তারা হিজরত করে ফিলিস্তিনের দিকে চলে আসেন এবং আল্লাহ দিয়ে সম্মানিত করেন তাকে দায়িত্ব দেওয়া হয় সাদুম জনপদের অধিবাসীদেরকে তাওহিদের দিকে আহ্বান করার জন্য এবং তাদের মধ্যে যে ব্যাধি রয়েছে সে ব্যাধিকে সারিয়ে তোলার জন্য লুত্লামকে সাদুম জনপদের বাসিন্দাদের दावत दिए प्रेरणा है जखनी आल्लासुहदे नबी रसुलरण करेंान कर दिखे मानुष के आहवान करेम्य लाइल्हाल्लाई क्योंकि एक जिन अवश्य उपलब्धि करते हैं आज के लिए इलाहा इल्लाल्लात्पर्य एर्थ জানিনা লাহ শুধুমাত্র মুখে উচ্চারিত একটি বুলি বা বাক্য নয় কোনো মন্ত্র নয় যেটা উচ্চারণ করলে আমাদের সবকিছু পরিবর্তিত সেই প্যাকেজের সার অংশ সার যদি আমরা একটা বাক্যের মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে লা ইহা ইহ সুতরাং আমরা যখন বলবো লাহ ইল্লাহ তখন আমরা মেনে নিচ্ছি আল্লাহ আর কোন উপাস্য নেই আর সেগুলো এবং যেগুলো হারাম করেছেন নিষিদ্ধ করেছেন সেগুলোকে আমরা বর্জন করব ঘৃণা করব। এবং আমরা কোরআন থেকে আরো লক্ষ্য করতে পারি আল্লাহ আমাগণ যখন তারা নিজেদের জাতির নিকটে তাওহিদের কে উপস্থাপন করতেন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন এই কাজের সাথে সাথে তারা সেই এলাকার সেই সমাজের মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেন তাদের সমস্যাগুলোকে তারা প্রথমে চিহ্নিত করতেন এবং সেগুলোকে সমাধান করার সাথে সাথে মানুষকে তাওহিত্য দিকে আহ্বান করতেন কাজী আলাস মহামতাল আর আম্বিয়াদের মিশন এই দায়িত্ব এটা শুরু থেকেই খুবই সুনির্দিষ্ট এবং স্পেসিফিক ছিল আম্বিয়া আলহিমসাল্লাম তারা কখনোই কোনো কাল্পনিক বিষয় অপ্রাসঙ্গিক বিষয়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 কিন্তু যখন আমরা আমাদের লক্ষ্য হবে আলোচনাকে সন্তুষ্ট করা এটা খুবই কঠিন আজকাল আমরা দেখতে পাই জুমার খুদ্ বিভিন্ন বক্তব্যে যখন একটি দেশের সরকার অত্যাচারী বা স্বৈরাচারী শাসক থাকে তখন মানুষ সেই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে না আবার যদি আমরা দেখি একজন ব্যক্তি সে মাদকাসক্ত তখন আমরা অন্য বিষয় নিয়ে সেই ব্যক্তির সাথে আলোচনা করি মাদকাশক্তি ধূমপান ইত্যাদির বিষয় নিয়ে তার সাথে আমরা কথা বলতে চাই না আবার যদি আমরা দেখি কোনো একজন মহিলা তিনি হিজাব ছাড়া চলাফেরা করছেন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 দাওয়াত দেওয়ার যে মূল উদ্দেশ্য অর্থাৎ সমাজের সমস্যাগুলোকে সমাধান করা পরিবর্তন সতর্ক বার্তাও তাদেরকে প্রদান করতেন সুতরাং সুসংবাদ এবং সতর্কবার্তা এই উভয় বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে দাওয়াত দেওয়া এটাই হচ্ছে আলসু মহাতাল আম্বিয়াদের পথ সাধারণভাবে মানুষের একটা প্রবৃত্তি হচ্ছে মানুষ নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয় না খুব অল্প সংখ্যক মানুষই এটা চায় যে আপনার ভুল কেউ ধরিয়ে দিক। যদিও বা বিষয়টা স্বীকার করে এটা তার ভুল কিন্তু এটা ধরনের সেই সামু জাতির সমস্যাও ছিল এই ধরনের লুতালামের জাতির লোকেরা তারা সমকামিতার মতো বিকৃত আচরণে আক্রান্ত ছিল এবং তৎকালীন সমাজে সেটাই ছিল তাদের সবচেয়ে বড় সমস্যা এক নম্বর সমস্যা কিন্তু এটাই তাদের একমাত্র সমস্যা ছিল না বরং আরো বেশ কিছু সমস্যায় তারা আক্রান্ত ছিল তারা ছিল অপরাধ প্রবণ তারা মানুষদের অর্থ ডাকাতি করত মুসাফিরদের সম্পদ লুট করত মোট কথা তারা জনপদে সম্পূর্ণ অনাচার এবং একই সাথে তাদের অন্তর বা হৃদয়গুলো ছিল বিকৃত পারভার এ কারণে আমরা দেখতে পাই লুদ লুত তাদেরকে বলছিলেন লঙ্ঘনকারী সম্প্রদায় লুত আলহিসাম সরাসরি তাদেরকে বলছেন তোমরা যে কাজটা করছো সেটা হচ্ছে ভুল অন্যায় অনৈতিক লাল্লামের জাতির লোকেরা তার এই ধরনের সমালোচনা শোনার জন্য তৈরি ছিল না তারা ছিল নীতি নৈতিকতা বিবর্জিত। লূত আঃ সালাম যেই জাতির নিকটে প্রেরিত হয়েছিলেন তাদেরকে বললেন তোমরা কি মানুষকে দেখিয়ে দেখিয়ে প্রকাশ্যে এই জঘন্য অপরাধ করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, "ইন্নাকুম লা তা'তুন আর-রিজাল ওয়া তাকত'উনা আস-সাবীল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 আর কোন দলিলের প্রয়োজন নেই সবচেয়ে বড় দলিল হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কালাম কারণ আল্লাহর কথা থেকে সত্য আর কারণ করেছিল লুৎকে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 आधुनिकता हिसाब सामने प्रचार कर प्रमोट कर बृद्धि करार चेष्टा हे लोतलामर जी तज्जा सरमे विषय हायर विषय सम्पूर्ण रूप में भूले गए तूड़ान निर्लज एक जति कतर्लज्ज हम एक जति निजे मजलिसे प्रकाश्य समकामार मत जघन्य अपराध करते बर्तमान देखते पाई लज्जाहीीनतार विषय के बर्तमान पश्चिमा विश्व व्यापकभवे प्रचार करारी पुरुष मध्य को लज्जा नहीं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 যখন তারা করে তখন বোঝা যায় যে তাদের সাথে আসলে কাদের অন্তরের সাথে হিজাবের বা পর্দার কোনো সম্পর্ক নেই এবং একই সাথে আমরা দেখতে পাই মিডিয়াতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে রাস্তাঘাটে বিলবোর্ডে বড়ো বড়ো ডিসপ্লেয়ের মাধ্যমে সেখানে হচ্ছে কিভাবে ছেলে মেয়ে একসাথে অবাধ মেলামেশা করবে এই জিনিসগুলো আমরা মাত্র দশ থেকে ১৫ বছর আগেও মুসলিম বিশ্বে দেখতে পাই না সুতরাং এটা হচ্ছে লজ্জাহীনতা বা হায়ার একটা কুপ্রভাব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 জবাবি কলু ইম করি কুম ইনা সুইয় কহ উত্তরে তার কম শুধু এই কথাটি বলল লুত পরিবারকে জনপদ থেকে তোমরা বহিষ্কার করো বের করে দাও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 ए ता जी क्या करते अर्थात समकामा से खूब भलो विषय एर माध्यम आो देते लुत अल्लाह सल्लम जनपद तेजे निजेद अश्लील क्या समर्थने बोलार मत कि पानी एक ही साथ लुत अलाम समालोचना करार मत कि पायणा बोते शुरू करल ते पाकवित्र होते सूतरा देखते पाई, पाई। लज्जाहीनता एक नष्ट समाज मानदंड के परिवर्तन कर दे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 সত্য নিজেই নিজেকে সাপোর্ট করে এমন কি সবাই যদি মুখ ফিরিয়েও নেয় তবুও আমাদেরকে হকের দাওয়াত সত্যের বাণী প্রচার করতে হবে আমাদের কাজ হচ্ছে সত্যকে স্পষ্ট ভাবে মানুষের সামনে প্রচার করা কোন একজন ব্যক্তি এরপর সে সত্যকে গ্রহণ করলো না বর্জন করলো সেটা আমাদের দেখার বিষয় নয় লতালাম তিনি বললেন জেনে রাখো আর অনুধাবন করো তোমরা যা করছ আমি কঠোর এবং কঠিনভাবে ভাবে সেটাকে প্রত্যাখ্যান করলাম লিতা ইসলাম বললেন আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি আমি তোমাদের দলে নই আমি তোমাদের কাজকে না এবং তিনি আল্লাহ কাছে নিজের এবং তার পরিবারের রক্ষার জন্য তোয়া করলেন তিনি বললেন হে রব আপনি আমার এবং আমার পরিবারকে রক্ষা করুন তারা যা করে তা থেকে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 तीनी मोटा तछुर खुजे बैर कर लें मेहमान जबाइक कर लगे समाज मेहमानदार विषय के देखा मेहमानदार बैशिष्य आम्बर ह गुणगत मान कॉलिटी ए नम्बर हम आज का मेहमानदारी करमें आप्यान कर सूतरा एक महानुभव अतिथिपरायण মেজবানের বৈশিষ্ট্য হচ্ছে তাকে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাকে ঠিক রাখতে হবে সঠিক গুণগতমান এবং যথার্থ পরিমাণে আপ্যায়ন করে ব্যবস্থা করতে হবে ইব্রাহিম আলাহাম যেই বাছুরটিকে জবাই করে নিয়ে এসেছিলেন তার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্যই ছিল আলসু মহাম্মলা সেই বাছুর সম্পর্কে কুরআনে একটি স্থানে বলেছেন আজল সামিন সেটা ছিল একটা হৃষ্টপুষ্ট মোটালাজা বাছুর এবং অন্যত্র আল্লাহ মহমতালা বলেছেন আজল হানিজ যার অর্থ একটা ভুনা করাছুর আল্লাহ ঘটনাটি আমাদের জন্য সংরক্ষিত করেছেন আর অবশ্যই আমার প্রেরিত মালাইকারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল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 তিনজন অতিথির সামনে পেশ করা হলো তারা মুসাফির দীর্ঘ দূরত্ব বাড়ি দিয়ে এসেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো মেহমানই সেই খাবারের দিকে হাত বাড়ালেন না মুসাফির তাদের অবশ্যই থাকার কথা। কিন্তু তারা খাবারের দিকে নিজেদের হাতকে পর্যন্ত বাড়ালেন না ইব্রাহিম ভয় পেয়ে গেলেন আতঙ্কিত হলেন এবং এই অজানা মেহমানদের অপরিচিত মেহমানদের উদ্দেশ্য নিয়ে নিজের মনের মধ্যে অবিশ্বাস অনুভব করলেন কারণ সেই সময়ে একটা রীতি ছিল যদি কোনো মানুষ কারো বাড়িতে ডাকাতি করার জন্য আসতো তাহলে সেই গৃহস্তের বাড়ির থেকে কোন খাবার গ্রহণ করতো না আল্লাহ কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না সুতরাং সেই তিনজন মেহমান নিজেদের পরিচয়ে তুলে ধরে বললেন তারা হচ্ছেন মালাইকা বা আল্লাহর ফেরিস্তা আলু আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন লুত আলাহামের জনপদের নিকট যখন তারা তাদের এই পরিচয়কে ইব্রাহিম আলাহিসামের সামনে উপস্থাপন করছিলেন তাদের আগমনের উদ্দেশ্য বলছিলেন। ইব্রাহিমের স্ত্রী সারা তিনি ঘরের ভেতর থেকে শুনতে যখন তিনি শুনলেন এই তিনজন সুদর্শন যুবক তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা এবং তাদের আগমনের উদ্দেশ্য হচ্ছে লাল সাল্লামের নষ্ট পথভ্রষ্ট জাতিকে শাস্তি প্রদান করা তখন তিনি হেসে উঠলেন আল্লাহ কুরানে বলছেন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 নেক্কার খুশি হন যখন সত্যের বিজয় হয় এবং কষ্টবান যখন মিথ্যা সত্যের উপরে সাময়িকভাবে প্রভাব বিস্তার করে কাজে সাঈদাদ সারা রাজিয়ালহা তিনি খুবই আনন্দিত হলেন যখন লুত আল্লা সাল্লামের সেই অশ্লীল কাজ সৃষ্টিকারী জাতিটি ধ্বংস যাচ্ছে এই সংবাদ তিনি লাভ করলেন সাঈদিনা সারা তিনি যখন হেসে দিলেন ফিরেজ তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তাদের রিয়াকশন কি ছিল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 তিনি নিজের মুখ চাপড়িয়ে বললেন আমি তো বৃদ্ধা এবং বন্ধা তিনি বিশ্ব চিৎকার করে উঠলেন কিছুতে তিনি বিষয়টিকে বিশ্বাস করতে পারছিলেন না আল্লাহ তাহলে কি আপনি আল্লাহর হুকুম সম্পর্কে আশ্চর্য হচ্ছেন আল্লাহ সুবাহর পক্ষে অসম্ভব বলে কিছু নেই আল্লাহ সুবাহ যখন কোন কিছু নির্ধারিত করেন হয়ে যাবে সেটা অবশ্যই হবে গুনফাই এখন ও এবং সেটা হয়ে যায় মালায়গন তারা বললেন আপনি কি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময়বোধ করছেন হে ইব্রাহিমের পরিবার তোমাদের উপর আল্লাহর রহমত এবং বরকত রয়েছে নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত মহিমান্বিত আল্লাহ সুমত ইব্রাহিম আলাহিসামের পরিবারের উপর সম্পূর্ণ পরিবারের উপর রহমত এবং বরকত দান করেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের পরিবার একটি বরকতময় পরিবার তিনি ইব্রাহিমের পিতা আবুল আমিয়া সারাহ রাজা তিনি হচ্ছেন নবিদের মা ইব্রাহিম এবং সারাহ তারা সুসংবাদ লাভ করলেন একজন পুত্র সন্তানের এবং এই ঘটনা আমরা জানি ঘটেছিল ইসমাইল আলাহ সাল্লামের জন্মের আরো বেশ কিছু বছর পর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 কিন্তু তাদের এই দাবি কীভাবে সত্যি হতে পারে কেননা আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম আসসালাম এবং সাইদা সারাকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে ইসাহাক তিনি মারা যাবেন না বরং তিনি জীবিত থাকবেন এবং তার সন্তানের নাম হবে ইয়াকুব সুতরাং প্রথম কথা ইসাহকে কুর্বানি করার কি কারণ থাকতে পারে কারণ ইব্রাহিম আসসালাম আগেই জেনে গেলেন যে ইসাহ তিনি জীবিত থাকবেন এবং তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারি ইহুদিরা তাদের স্বভাবগত হিংসা এবং বিদ্বেষের কারণে সব কিছুকেই নিজেদের সুবিধা মতো পরিবর্তন করে নিতে চায় ইসমাইল আলাহিসের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলোকে তারা ইসহাকালামের সাথে তারা সকলেই আল্লাহ যাকে তাকে সম্মান দান করেন রাসুলদের মধ্যে আমরা কোন তারতম্য করি না এদিকে ফেরেস্তারা যখন ইসহাক আলাহিসাল্লামের জন্মের সুসংবাদ দিলেন এই সুসংবাদ লাভ করার পর ইব্রাহিম আলাহিসাম একটি বিষয় চিন্তা করে খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি প্রথমত সন্তানের জন্য আল্লাহ আল্লাহ বলছেন তারপর যখন ইব্রাহিমের থেকে ভয় চলে গেল এবং তার কাছে সুসংবাদ প্রদান করা হলো তখন তিনি আমাদের কাছে কাকুতি মিনতি শুরু করলেন অর্থাৎ ফেরেস্তাদের কাছে কাকুতি মিনতি শুরু করলেন লুতের লোকদের সম্পর্কে আল্লাহ কুরআনে বলছেন নিশ্চয় ইব্রাহিম খুবই ধৈর্যশীল কোমল হৃদয়ের আল্লাহ অভিমুখী এতে কোনো সন্দেহ নেই ইব্রাহিম আলাইস্লাম সংবাদ লাভ করলেন লুত আলাইস্লামের জাতিকে আজাবের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে এই বিষয়টা চিন্তা করে ইব্রাহিম আলাইস্লাম খুবই চিন্তিত হয়ে পড়লেন দুইটি কারণে এক নম্বর লুত তিনি তো জাতির মধ্যে অবস্থান করছেন অন্য একটি ইব্রাহিম বলছেন যে ওখানে তো বা লুত সেখানে অবস্থান করছে অর্থাৎ ইব্রাহিম উদ্বিগ্ন হলেন এই ভেবে যে লুতাহাম আলহামতাল রাসুল ইব্রাহিম ভাতিজা যদি সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে তিনিও সেই আজাবে আবার না হয়ে যান। অর্থাৎ লুত আলাহ করলেন দ্বিতীয়ত ইব্রাহিম খুবই শান্ত ধৈর্যশীল এবং কোমল হৃদয়ের অধিকারী ছিলেন তিনি ভেবেছিলেন লুতের জাতিকে আরও একটি সুযোগ দিলে হয়তো তারা তওবা করে আল্লাহ দিকে ফিরে আসবে এবং এই কারণে তিনি ফেরেস্তাদের কাছে সেই জনপদের বাসিন্দাদের পক্ষে সুপারিশ করছিলেন কিন্তু ফেরেস্তারা তাকে বললেন হে ইব্রাহিম এই কাজ থেকে তুমি বিরত হও ক্ষান্ত হো আল্লাহর হুকুম এটা এসে গেছে এর কোনো পরিবর্তন হবে না এদের পক্ষে সুপারিশ করে কোনো লাভ হবে না ইতিমধ্যেই আদেশ চলে এসেছে এবং তারা বললেন তাদের উপর সেই আজাব অবশ্যই পড়বে যা যা ঠেকানো যাবে যাবে না না। প্রতিহত করা ইব্রাহিমকে ইসাহাক এবং ইয়াকুব আল্লাহ সাল্লামের জন্মে সুসংবাদ দিয়ে রওনা হয়ে গেলেন তাদের উদ্দেশ্য সাদুম জনপদের দিকে তাদের মিশন সফল করার জন্য তারা সেই শহরের দিকে রওনা হয়ে গেলেন যখন তারা সেই জনপদে শহরের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 এই কথা শুনে সেই মেহমানরা চুপ থাকলেন তারা কোনো উত্তর দিলেন না লুত আলাহিসাল্লাম আবার তাদের দিকে ফিরে তাকিয়ে বললেন আল্লাহর কসম পৃথিবীর বুকে এদের চেয়ে খারাপ কোনো জাতি আমি দেখিনি ইবন ইবেন গাছ তিনি উল্লেখ করেছেন লুত আলাহ্লাম তার সেই তিন অপরিচিত যুবকের দিকে তাকিয়ে এই কথাটিকে মোট চারবার বলেছিলেন লুত আলাহিসাল্লাম কেন এই কথা বলছিলেন এবং এর মাধ্যমে তিনি কি বুঝাতে যাচ্ছিলেন লুত আলাহিসাল্লাম যদি প্রথমত খোলাখুলিভাবে তাদেরকে এই শহরের বাইরে চলে যেতে বলতেন যদি বলতেন যে আপনারা এই শহর থেকে চলে যান বিপদসংকুল শহর তাহলে হয়তো তারা মনে করতে পারতেন যে লুতাম তাদেরকে মেহমানদারি করতে চাচ্ছেন না তাদেরকে আপ্যায়ন করতে আগ্রহী নন এই কারণে হয়তো তিনি বলতেন আপনি এই শহর থেকে চলে যান হয়তো তখন তারা অন্য আরেকটি বাড়িতে গিয়ে আতিথ্যতা গ্রহণ করতেন এবং তার বিপদে পড়তেন লুতাহাম তার মেহমানদারি দিকে চারবারের মতো এই কথাটিকে বললেন যে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ জাতি খুবই খারাপ লোক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 তিনি সেই জাতির সাক্ষ্য দিচ্ছিলেন কথাগুলোকে দলিল হিসেবে প্রমাণ হিসেবে রেকর্ড করে রাখছিলেন কারণ ললুতাল্লাম তিনি হচ্ছেন সেই সম্পূর্ণ জাতির উপরে দায়িত্বশীল আল্লাহ মোহাম্মতাল্লাহ সেই সম্পূর্ণ জাতির উপরে দায়িত্বশীল করেছেন তাদের নবীন লুত্লামকে কাজে দায়িত্বশীল ব্যক্তি লোত আলাইসাল্লাম এই জাতি সম্পর্কে কী বক্তব্য দিচ্ছেন সেটাকে অবশ্যই শুনতে হবে তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার আগে কেননা আমরা জানি কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে আল্লাহর সামনে দণ্ডায়মন করা হবে প্রত্যেক জাতির প্রত্যেক জাতির উপরে যিনি নবী হিসেবে রাসুল হিসেবে প্রেরিত হয়েছিলেন সেই জাতির ব্যাপারে সেই নবী এবং রাসুলদেরকে জবাবদিহিতা করতে হবে কাজেই সাদুমের জনপদের বাসিন্দাদেরকে শাস্তির পূর্বে অবশ্যই নবীর সাক্ষ্য গ্রহণ করতে হবে এই জন্য ফিরেজ তারা নীরব থাকেন লুত আলাইস্লামের সমস্ত কথাকে তারা দলিল এবং প্রমাণ হিসেবে রেকর্ড করে যাচ্ছিলেন এই লোকগুলো হচ্ছে পৃথিবী সবচেয়ে খারাপ লোক ফিরেজ এই কথাকে লিপিবদ্ধ করলেন তারা লুতাল সাল্লামের সাক্ষ্য পেয়ে গেছেন এখন আর শাস্তি দিতে কোনো বাধা নেই অপরদিকে লুত আলাই সাল্লাম তিনি নিজের মনে বিপদের আশঙ্কা করছিলেন এবং তিনি মনে করছিলেন এই অপরিচিত লোকেরা কিছু বুঝতে পারছে না তারা এখনো আমাকে অনুসরণ করে সামনে দিকে সুতরাং পরিস্থিতি সামনে আরো খারাপের দিকে যাচ্ছে সামনে আরো বড় বিপদ আমার জন্য অপেক্ষা করছে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 যাতে কেউ তাদেরকে দেখে না ফেলে কিন্তু সেই জনপদের প্রত্যেক ব্যক্তি এই সংবাদ লাভ করল সবাই খবর লাভ করলো লুত আলাহিস্লামের বাড়িতে তিনজন মেহমান এসেছে জন সুদর্শন যুবক তারা আশ্রয় নিয়েছে লুতের বাড়িতে এই খবরটা কিভাবে ছড়িয়ে পড়লো কীভাবে এটা লিক করলো লুত আলাহিস্লামের স্ত্রী লুত আলাহিস্লামের স্ত্রী তিনি বাড়ি থেকে বেরিয়ে লুতের কনকে জানিয়ে দিলেন আমাদের বাড়িতে এসেছে তিন জন সুদর্শন সুপুরুষ যুবক লুত আলাহিস্লামের স্ত্রী সেই অশ্লীল কাজে সেই জনপদের লোকদেরকে সাহায্য করলো তথ্য দেওয়ার মাধ্যমে এ কারণে আল্লাহ কুরআ বলছেন মহিলাদের বা অবিশ্বাসী মহিলাদের উদাহরণ হচ্ছে লুতের স্ত্রী এবং নুহের স্ত্রী লুত আলাহ সাল্লামের স্ত্রী যখন এই খবর ফাঁস করে দিল মুহূর্তের মধ্যে সমস্ত জনপদে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লো লোকেরা রাস্তায় ভিড় জমাতে শুরু করলো তারা তাদের মুজলিশ থেকে ক্লাব থেকে রাস্তায় বেরিয়ে আসলো মিছিল করে করে তারা স্রোতের মতো লুত আলা বাড়ির দিকে ছুটে আসতে লাগলো আল্লাহ আর শহরের লোকেরা আনন্দ উল্লাস করতে করতে এসে পৌঁছালো লুত আল্লাহামের বাড়ির সামনে এসে তারা সবাই জমায়ে ছিল আনন্দ উল্লাস নাতানাচি মিছিল সমাবেশ শুরু করলো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 লুত আল্লাহামের বাড়ির সামনে এসে সবাই জমা এত হলো কতক্ষণ পারবেন লুত আল্লাহাম তার মেহমানদেরকে রক্ষা করতে ললিত আলাইস্লাম সেই লোকেদের উদ্দেশ্যে বললেন নিশ্চয় এরা হচ্ছে আমার মেহমান আমাকে অসম্মানিত করোনা বেঈজ্জতি করো না আল্লাহকে ভয় করো আমাকে লজ্জা না এবং তিনি আরো বললেন আলাইসা মিনক রাজিদি রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নেই লুতালামের লোকেরা তারও পাল্টা তর্ক শুরু করলো এবং তারা বললো আমরা কি আপনাকে মেহমানদারি করতে নিষেধ করিনি আমরা দেখতে পাই একটি নষ্ট সমাজে যখন কোনো মানুষ তারা সত্যের দিকে সঠিক বিষয়ের দিকে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেন সেই নষ্ট সমাজের মানুষেরা দাওয়াতের কার্যক্রমকে বন্ধ করার জন্য দাঈদের উপর কিংবা আল্লাহ রাসুলদের উপরে বিভিন্ন রকমের বিধি নিষেধ তারা আরোপ করে একইভাবে লুতালামের জাতি তারা তাদের সেই তথা তথাকথিত আইনের নামে সালামের উপরে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করেছিল তারা লুতামকে জানিয়ে দিয়েছিল আপনার কোন অনুমতি নেই তারা নিজেরা খুব আচরণ করছে তাদেরকে বললেন যদি তোমরা একান্ত কিছু করতে চাও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 এ কারণে তিনি বলছেন আমার কনারা অর্থাৎ আপনি এ কথা খুব ভালো করেই জানেন আপনার কন্যা আমাদের কোনো প্রয়োজন নেই এবং আপনি ভালো করে জানেন আমরা কি চাই আমরা আপনার মেহমানদেরকে চাই এই কঠিন পরিস্থিতি মানুষের ঢল তার বাড়ির সামনে আনন্দ উল্লাস করছে ভেঙে ভেতরে প্রবেশের জন্য ধাক্কা মারছে এই কঠিন অবস্থা দেখে লুতাল্লাম তিনি বললেন হাজাইয়া মুিবাস আজ অত্যন্ত কঠিন একটা দিন লুত আলাহাম তিনি মনে মনে কারো সাহায্য কামনা করছিলেন লুত প্রথমত তিনি সাহায্য করার মতো কেউ নেই কোনো গোত্র ছিল না কোন বংশ ছিল না শুধুমাত্র ছিল তার দুইজন কন্যা কোন পুত্র সন্তানও লুত ছিল না তার পক্ষে যুদ্ধ করার মতো কোনো মানুষ ছিল না তিনি একা একজন বৃদ্ধ মানুষ এই কঠিন পরিস্থিতিতে আফসোস করে বলতে লাগলেন তোমাদের বিরুদ্ধে যদি আমার কোন শক্তি থাকত অথবা আমি কোন সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম আল্লাহ মহ তিনি লালাহাল্লামের এই আফসোসকে অবশ্যই শুনেছেন রাসুল্লাহ সাল্লাহাম বললেন আল্লাহ লুত আলাহ সাল্লামের উপরে রহমত বর্ষণ করুন কেননা তিনি একটি শক্তিশালী অবলম্বন অর্থাৎ আল্লাহ আশ্রয় কামনা করেছিলেন রাসুল্লাহ সাল্লাহাম বলেন এই কারণে আমরা দেখতে পাই লুতামের পর থেকে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন তাদেরকে নিজের সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী এবং প্রভাবশালী করে সৃষ্টি করেছেন রাসুল্লাহ সাল্লাম বখরিতে বলেন আল্লাহ লুতকে ক্ষমা করুন তিনি একটি সুদৃঢ় ঘুটি রুকন বা ভিত্তির আশ্রয় চেয়েছিলেন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 তারা কথা বলে উঠলেন ফেরেস্তারা বলে উঠলেন আমরা উঠলেনা তারা আপনার কোন ক্ষতি করতে পারবে না মাত্র এক মুহূর্ত আগে লোত আলহ্লাম নিজেকে দুর্বল মনে করছিলেন এবং মনে করছিলেন এই লোকেরা কতই না শক্তিশালী আল্লাহ মত মুহূর্তের মধ্যে এই পরিস্থিতিকে পাল্টে দিলেন যখন ফেরেস্তারা তাদের পরিচয় প্রকাশ করলেন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 এবং ধমকিয়ে তারা বলতে লাগল আগামীকাল সকালে আমাদের মধ্যে এবং তোমার মধ্যে চূড়ান্ত বোঝাপড়া হবে অথচ তার অল্পই জন্ত তাদের জীবনের শেষ সকাল তারা অলরেডি পার করে ফেলেছে আগামীকাল ভরেই তাদের ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনজন ফেরেস্তা এখন ইব্রাহিম আলাহিসাল্লামের কাছ থেকে লুতাল ইসলামের জনপদে এসেছিলেন সময় ছিল দুপুর এখন রাত হয়ে গেছে অপেক্ষা সকালের সেই জনপদের লোকেরা অপেক্ষা করছে সকালের জন্য যাতে তারা লুতামকে উপযুক্ত একটা শিক্ষা প্রদান করতে পারে তুরান্ত করবে। অপরদিকে তারা অপেক্ষা করছেন সকালের জন্য যাতে তারা আল্লাহর আদেশকে বাস্তবায়ন করতে পারেন ভোরবেলাই তো তাদের জন্য প্রতিশ্রুত সময় ভোর কি খুব নিকটে নয় ফেরেজ তারা লুত্লামকে বললেন আপনি রাতের এই প্রহরের মধ্যে নিজের লোকদেরকে নিয়ে বাইরে চলে যান আর কেউ যেন পেছনে ফিরে না তাকায় স্ত্রী ব্যতীত এই আয়তের দুইটি ব্যাখ্যা রয়েছে প্রথমত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 লুত আল্লাহ ইসলামের প্রথমত তাদেরকে প্রচন্ড শব্দ দ্বারা শাস্তি দেওয়া হয়েছে দ্বিতীয়ত তাদের সম্পূর্ণ জনপদকে গভীর থেকে খনন করে উল্টো করে ভূমিতে ছুঁড়ে নিক্ষেপ করা হয়েছে এবং তৃতীয়ত তাদের উপরে আল্লাহাল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছেন যার প্রত্যেকটি তাদের প্রত্যেক ব্যক্তিকে আঘাত করে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে আল্লাহ কুরআ বলছেন সূর্যোদয় কালে একটা প্রচন্ড শব্দ তাদেরকে পাকড়াও করল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 এমনকি তাদেরকে বিভিন্ন সামাজিক অবস্থান এবং বিশেষ সুবিধা দি করা হচ্ছে এই দুই সালে আমাদের দেশে এই বাংলাদেশে পহেলা বৈশাখে আমরা জানি মূর্তি নিয়ে সীরকের যে মিছিল হয় সেই মিছিলের পরবর্তী সময়ে মিছিলের পরেই রং বেরঙের জামা পরে রংধুনু তৈরি করে হাতে বেলুন নিয়ে প্রকাশ্যে ঢাকায় সমকামীরা মিছিল করেছে কুতাবিল্লা বর্তমানে প্রকাশ্যে সমকামিতার পক্ষে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 অনুমতি দেয়নি বৈধতা করেনি শুধুমাত্র বর্তমানের নষ্ট পশ্চিমা সমাজ তারা এই বিষয়টিকে বৈধ করার জন্য এর পক্ষে সাফাই যাচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলিম আমরা যদি যখন কথা বলি পাপ কাজকে আইনগতভাবে বৈধতা দেই এর প্রচার প্রসার কামনা করি ঠিক তেমনি ভাবে আল্লা সুত আমাদেরকেও ধ্বংস করে দেবেন যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন সাধুম জনপদের বাসিন্দাদেরকে কারণ আল্লাহতালা লুত আল্লাহাল্লামের জাতির ঘটনা বর্ণনা করার পর শেষ আয়াতে তিনি বলেছেন থেকে পাপিষ্টদের থেকে খুব বেশি দূরে নয় সুতরাং যে সমাজ যে জাতি এই অশ্লীল চূড়ান্ত অশ্লীল কাজকে বৈধতা প্রদান করবে তাদেরকে এই শাস্তিটি করে দেওয়া হবে ইমাম শাফি আহমদিন তারা মতামত প্রকাশ করেছেন পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত ব্যক্তিকে রজম বা পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে হোক সে ব্যক্তি বিবাহিত কিংবা অবিবাহিত আবু হানিফা রাহিমাল তিনি মতামত উল্লেখ করেছেন পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত ব্যক্তিকে উঁচু পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে যেভাবে আল্লাহ মোহাম্মতাল্লাহ লুতের সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং তিনি দলিল হিসাবে এই আয়াতটিকে পেশ করেছেন এখানে আলহামতাল বলেছেন অমাহিয়া মিনা জল মিনা বিবাহ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 তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হতো এক করে দেওয়া হতো মুসলিম কিংবা অমুসলিম সকলেই এই কাজটিকে ঘৃণার চোখে দেখত কিন্তু বর্তমানে পশ্চিমারা এর প্রচার এবং প্রসার জানেন ভবিষ্যতে হয়তো এমন সময়ও আসতে পারে যখন এই পাপ কাজ করাকে গর্বের বিষয় বলে মনে করা হবে যেমনইভাবে লুতাল ইসলামকে বলা হয়েছিল এরা বেশি পবিত্র শাস্তি চায় এদেরকে বহিষ্কার করো তেমনিভাবে যদি আমরা এখনই এর বিরুদ্ধে সচেতন না হই প্রতিরোধ না গড়ে তুলি তাহলে হয়তো যারা সমকামীতাকে সমর্থন করবে না কে একঘরে করে দেওয়া হবে কিন্তু একই সাথে আমাদেরকে আল্লাহ সুহামতাল্লার রীতি সুনান এবং পদ্ধতিকে বুঝতে হবে এই ইতিহাসকে বাস্তবতার সাথে আমাদেরকে মিলাতে হবে আল্লাহ সুহামতাল্লা কখনোই এই জঘন্য পাপাচারকে এভাবে চলার অনুমতি দেবেন না ছেড়ে দেবেন না এই অন্যায় কাজের জন্য আল্লাহ সুহতাল্লাহ তাদেরকে আজাব দিয়ে করে দেবেন কাজেই এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা এই অন্যায়কে সবসময়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 আল্লাহ স্মাতালা আমাদেরকে হেফাজত করেন